আলহামদুলিল্লাহ রসুল আজমাইন আমি মুসলিম ভাই ও মনের আমরা ধারাবাহিক ভাবে মুমিনের উত্তম চারিত্রিক আলোচনা করছিলাম আমাদের আজকের আলোচ্য বিষয় হল ইথার অর্থাৎ নিঃস্বার্থ পরায়ণতা নিজের উপর অন্যকে অগ্রাধিকার দেয়া। যখন অন্যকে দান করতে আপনার মাঝে কষ্ট অনুভব হয় না তখন আপনি সাফী অর্থাৎ দানশীল আর যখন আপনি নিজের প্রয়োজন পূরণার্থে অল্প পরিমাণ রেখে বেশি পরিমাণে দান করে দেন তখন আপনি জওয়াদ অর্থাৎ দানবীর কিন্তু যদি এমন হয় নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও আপনি তা দান করে দেন তবে আপনি পৌঁছে গেলেন ইসারের তৃষ্ণার্থ থেকে অন্যকে পান করানো উমুল আয়সার দিয়াহ তালা বলেন লা সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত কখনোই তিন দিন পেট ভরে আহার করেননি যদি আমরা চাইতাম তবে তৃপ্তির সাথে আহার করতে পারতাম কিন্তু আমরা নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দিয়েছি এমনি ভাবে রাসুল্লাহ সাল আলিহিমের সাহাবায়াম গণ দানের ক্ষেত্রে নিঃস্বার্থ পরায়ণতার পর্যায়ে উপনীত ছিলেন হাদিসের কিতাব সমূহে এ ব্যাপারে বহু ঘটনা বর্ণিত হয়েছে সূত্রে বর্ণিত হয়েছে জনই ক্ষুদার্থ ব্যক্তি রাসুল সাল আলিমুসাল্লামের ক্ষেত উপস্থিত হলেন অতপর ঘরে কোন খাবার আছে কিনা তা জানার জন্য রাসুল সাল্লিমুসাল্লাম তার স্ত্রীগণের নিকট লোক পাঠালেন তারা জানালেন মা আনা আমাদের নিকট পানি ব্যতিত আর কিছুই নেই নিজের সঙ্গে খাবার খাওয়াবে তখন জনৈক আনসারী সাহেব বললেন ইয়া রাসুল্লাহ আমি পারবো এরপর তিনি মেহমানকে নিয়ে বাড়িতে গেলেন এবং স্ত্রী কে বললেন আক্রিমি রাসুল্লাহ আলি তুমি আহার প্রস্তুত করো আর বাতি জ্বালাও বাচ্চারা যখন খাবার চাইবে তাদেরকে ঘুম পাড়িয়ে দিও কথা অনুযায়ী স্ত্রী খাবার প্রস্তুত করলেন বাতি জ্বালালেন আর বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন তারপর যখন তারা মেহমানকে নিয়ে খাবার খেতে বসলেন আনসারী সাহাবির স্ত্রী বাতি ঠিক করার বাহানায় উঠে গিয়ে বাতিটি নিভিয়ে দিলেন এবং মেহমানকে বোঝাচ্ছিলেন তারা দুজন খাবার খাচ্ছেন ফলা আনসারী সাহাবি তার স্ত্রী বাচ্চা সহ সারা রাত অভুক্ত অবস্থায় কাটালেন ফালাম্মা আসবাহা গাদা ইলা রসুল্লাহ আলি সাল্লাম ভোরবেলায় যখন ওই আনসারী সাহাবি নাসুরুল্লাহ সাল আলী নিকট গেলেন তখন নাসুল সাল আলি সাল্লাম বললেন আল্লাহ তোমাদের গত রাতের কার্যকলাপ দেখে হেসে দিয়েছেন আল্লাহ তোমাদের গত রাতের কার্যকলাপ দেখে তোমাদের উপর সন্তুষ্ট হয়েছেন আর তারা নিজেদের উপর অন্যদেরকে অগ্রাধিকার দেয় যদিও নিজেরা অভাবগ্রস্ত থাকে যাদেরকে অন্তরের কার্পন্ন থেকে মুক্ত রাখা হয়েছে তারাই সফল নিজ অভুক্ত থেকে জীবনীতে রয়েছে এমন আরেকটি উজ্জ্বল দৃষ্টান্তের কথা আপনাদের শোনাচ্ছি ইয়ার মুখ যুদ্ধের ঘটনা হুজই ফারাদি আল্লাহ তালানহু তার চাচাতো ভাইয়ের সন্ধানে বের হলেন এই সময় তার হাতে ছিল সামান্য পরিমাণ পানি তিনি তার চাচাতো ভাইকে এক জায়গায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখলেন তিনি তাকে বললেন তুমি কি পানি পান করবে তার চাচাত ইশারা করতেই তার নিকটে আরেকজন আহত ব্যক্তি আহ শব্দ করে উঠল হুজাই ফরাজ আল্লাহ তালীর চাচাতো ভাই তাকে ওই আহত ব্যক্তির নিকট পানি নিয়ে যাওয়ার ইশারা করলেন তিনি সেখানে গিয়ে দেখলেন পানির জন্য চিৎকার করা ব্যক্তিটি হচ্ছে হিসাম এবনুল আহাস যখন তিনি তাকে পানি পান করাবেন ঠিক এমনই সময় পাশে আরেকজন ব্যক্তি আহ শব্দ করে উঠল হিসাম আবনুল আস হুজাই ফারি আল্লাহ তালুকে তার কাছে যাওয়ার জন্য ইশারা করলেন তিনি ওই তৃতীয় ব্যক্তির নিকটে গিয়ে দেখলেন লোকটি শাহাদ বরণ করেছেন এরপর হুজাই ফারি আল্লাহ তালাহু পানি নিয়ে হিসাম আবনুল আস এর কাছে ফিরে এলেন দেখলেন হিসাম এবনুল আসও শাহাদ বরণ করেছে এরপর তিনি তার চাচাতো ভাইয়ের কাছে আসলেন এবং তাকেও শাহাদত বরণরত অবস্থায় পেলেন সুবাহ আল্লাহ জীবনের অন্তিম মুহূর্ত আহত অবস্থায় পড়ে আছেন পানি পানের ইচ্ছা ভাই বোনেরা নিজের উপর অন্যকে প্রাধান্য দেয়ার এমন দৃষ্টান্ত যদি আজ আমাদের মাঝে থাকতো তাহলে আমাদের পারস্পরিক বন্ধন অনেক দৃঢ় থেকে সুদৃঢ় হতো পরস্পরের মাঝে হিংসা বিদ্দেশ। কোন দল বিরাজ না। কিন্তু বড়ই দুঃখজনক ব্যাপার হলো বর্তমান সমাজ ব্যবস্থায় মানুষের মন মেজাজি জানি কেমন অসুস্থ হয়ে পড়েছে নিজের উপর অন্যকে অগ্রাধিকার দেবে তো দূরের কথা অনেকেই আজ নিজের স্বার্থের জন্যে অন্যের হক বিনষ্ট করতেও সামান্য চিন্তা করে না যা হোক যাদের মাঝে নিঃস্বার্থ উঁচু মর্যাদার প্রায় আর তারা নিজেদের উপর অন্যদেরকে অগ্রাধিকার দেয় যদিও নিজেরা অভাবগ্রস্ত হয় যাদের অন্তরের কার্প্য থেকে মুক্ত রাখা হয়েছে তারাই সফল সুতরাং পরায়ণতা নিদর্শন নিঃস্বার্থ পরায়ণতা বারাকাহ ও মর্যাদা লাভের উপায় নিঃস্বার্থ পরায়ণতা কৃপণতা থেকে বাঁচার উপায় ইবনুল কাইম রাহিমাহুল্লাহ নিঃস্বার্থ পরায়ণতাকে দুটি স্তরে ভাগ করেছেন এক নিজের উপর অন্যকে প্রাধান্য দেয়া দুই সকল কিছুর উপর আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেয়া নিঃস্বার্থ পরায়ণতার ফলাফল হচ্ছে প্রথমত এর মাধ্যমে মুসলমানদের মাঝে পরস্পরের ভার বহন করার প্রবণতা জাগে এবং আল্লাহর জন্য পরস্পরের মাঝে ভালোবাসা বৃদ্ধি পায় যেন সকলে একটি দেহের নেয় দ্বিতীয়ত সমাজে জাগতিক বস্তুর পর্যাপ্ততার পরিবেশ কায়েম হয় মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাবগ্রস্ততা দূর হয় তৃতীয়ত নিঃস্বার্থ পরায়ণতা আপনাকে নিঃস্বার্থ পরায়ণতা অন্তরের ভেতর পূর্ণ ইমান নিশ্চিত করে রাসুলসল্লাহ আলী সাল্লাম ইসাদ করেছেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে অপর ভাইয়ের জন্য আসুন আমরা নিঃস্বার্থে গুণান্বিত হয়ে আমাদের পারস্পরিক বন্ধনকে দৃঢ় থেকে দৃঢ়তর করি আল্লাহ সুবাহ আমাদেরকে নিঃস্বার্থ পরায়ণ হওয়ার তাও দান করুন